সুর আল কামার পরম দয়াময় নিরতিশয় মেহরবান সময় নিকটবর্তী আছে এবং চন্দ্র বিদীর্ণ হইয়াছে কিন্তু এই লোকদের অবস্থা এই যে दर्शन देखते पाइले पूर्व चलमान जदूल इनिया कमना बसनारण करती व्यापार के शेष पर्त एक पर्त अवश्य पहुँची हईब এই লোকদের সামনে সেই অবস্থা আসিয়া গিয়েছে। যাহাতে আহ্লাদ্রহিতা হইতে বিরত রাখার বহু শিক্ষাপ্রদ উপকরণ নিহিত রহিয়াছে এবং এমন বিজ্ঞানসম্মত যুক্তিও রহিয়াছে যাহা উপদেশ দানের উদ্দেশ্যকে পূর্ণমাত্রায় পূরণ করে কিন্তু সাবধান ও সতর্কবাণী তাহাদের উপর কার্যকর হয় না অতএব হে নবী ইহাদের দিক হইতে লক্ষ্য ফিরাইয়া লো যেদিন আহ্বানকারী এক কঠিন ও দুঃসহ জিনিসের দিকে আহ্বান জানাইবে সেই দিন লোকেরা ভীত ও শঙ্কিত চোখে নিজেদের কবর সমূহ হইতে এমনভাবে বাহির হইবে মনে হইবে উহারা যেন বিক্ষিপ্ত অস্থি সমূহ তাহারা আহ্বানকারীর দিকে দৌড়াইয়া যাইতে থাকিবে আর এই অমান্যকারীরাই তখন বলিবে এই দিনটি তো বড়ই কঠিন ও কষ্টময় ইতিপূর্বে নুহের জাতিগোষ্ঠীও মিথ্যা আরোপ করিয়াছে তাহারা আমাদের বান্দাকে অসত্য মনে করিয়া লইয়াছিল আর বলিয়াছিল এ তো দিভ্রান্ত পাগল তদুপরি সে তীব্রভাবে তিরস্কৃত ও উপেক্ষিতও হইয়াছে শেষ পর্যন্ত হইয়াছি এখন তুমি ইহাদের উপর প্রতিশোধ লও তখন আমরা আকাশের দোয়ার খুলিয়া দিয়া মুসল ধারায় বৃষ্টি বর্ষণ করিয়াছি এবং আর এই সমস্ত গেল যাহা পূর্ব হইতে সুনির্দিষ্ট হইয়াছিল আর মুখকে আমরা কাষ্ঠ ফলক ও লোহপেরে সম্বলিত বাহনের উপর স্তর করিয়া দিলাম যাহা আমাদের রক্ষণাবেক্ষণাধীন ইহা ছিল সেই ব্যক্তির নিমিত যাহাকে অস্বীকার অমান্য ও উপেক্ষা করা হইয়াছিল সেই নৌকাটিকে আমরা নিদর্শন বানাইয়া ছাড়িয়া দিয়াছি এইরূপ অবস্থায় উপদেশ গ্রহণ করিতে আগ্রহী কেহ আছে কি এবং ভীতি প্রদর্শনটাই বা কত ভয়াবহ ছিল তাহা একবার লক্ষ্য কর আমরা এই কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ মাধ্যম বানাইয়া ইহা হইতে উপদেশ গ্রহণে প্রস্তুত কেহ আছে কি আদ জাতি মিথ্যা মনে করিয়া অমান্য করিয়াছে তাহাদের প্রতি আমার আজাবটা কিরকম ছিল এবং কিরকম ছিল আমার সাবধান ও সতর্ক বাণী তাহা লক্ষ্য করো। করুম আমরা এক প্রলম্বিত অশুভ দিনে প্রবল ঝড় তাহাদের উপর প্রেরণ করিলাম উহা লোক দিগকে উপরে উঠাইয়া এমন ভাবে নিক্ষেপ করিতেছিল যেন সে মূল হইতে উৎপাদিত খেজুর গাছের কাণ্ড অতএব লক্ষ্য করো কিরকমের ছিল আমার আজাব আর কত তীব্র ছিল আমার সাবধান ও সতর্ক বাণী আমরা সহজ মাধ্যম বানাইয়া দিয়েছি। উপদেশ গ্রহণ করিতে প্রস্তুত এমন কেহ আছে কি সামুদ্র জাতি বাণী ও হুঁশিয়ারি সমূহকে মিথ্যা মনে করিয়াছে এবং বলছে যে ব্যক্তি আমাদেরই মধ্যকার একজন নিঃসঙ্গ মানুষ আমরা কি এখন তাহারই পিছনে চলিতে শুরু করিব তাহার অনুসরণ করিতে শুরু করিলে উহার অর্থ এই দাঁড়াইবে যে আমরাই বিভ্রান্ত হইয়া গেছি এবং আমাদের বিবেক বুদ্ধি বিনষ্ট হইয়া গিয়াছে আমাদের মধ্যে শুধু এই ব্যক্তি কি এমন ছিল যাহার প্রতি আল্লাহ বিধান নাজিল করা হইয়াছে না বরং এই ব্যক্তি বড় মিথ্যাবাদী ও শত বিভ্রান্ত শীঘ্রই ইহারা জানিতে পারিবে কে বড় মিথ্যাবাদী ও শতবিভ্রান্ত। এই লোকদের কি পরিণামটা হয় এই লোক দিগোকে জানাইয়া সতর্ক করিয়া দাও যে পানি ইহাদের ও উষ্ট্রির মধ্যে বণ্টিত হইবে এবং প্রত্যেকে নিজের জন্য নির্দিষ্ট দিন পানি পান করিতে আসিবে শেষ পর্যন্ত সেই লোকেরা নিজেদের লোককে ডাকিল সে এই কাদের দায়িত্ব লইল এবং উষ্ট্রিটিকে মারিয়া ফেলিল ইহার পর দেখো আমার আজাব কত ভয়ানক ছিল এবং আমার হুশিয়ারি ছিল কত ভয়াবহ আমরা একটি মাত্র প্রচন্ড ধ্বনি ছাড়িয়াছি ফলে তাহারা খোয়ার মালিকদের নিষ্পেষিত ও চূর্ণ বিচূর্ণ ডালপালার মতোই ভুষি হইয়া গেল আমরা এই কুরআ উপদেশ লাভের জন্য সহজতম উপায় ও মাধ্যম বানাইয়া দিয়েছি। এখন উপদেশ গ্রহণকারী কেহ আছে কি লুত জাতির লোকেরা সমস্ত সতর্কবাণী ও হুশিয়ারিকে মিথ্যা মনে করিয়াছে আমরা প্রস্তর নিক্ষেপকারী প্রবল বাতাস তাহাদের উপর পাঠাইয়া দিয়াছি কেবলমাত্র লুতের পরিবার বর্গই তাহা হইতে রক্ষা পাইয়া গিয়েছে। তাহাদিগকে আমরা নিজেরই অনুগ্রহে রাত্রির শেষ প্রহরে বাঁচাইয়া বাহির করিয়া দিয়াছি এইরূপ প্রতিফল আমরা এমন প্রত্যেক ব্যক্তিকে দিয়া থাকি যে কৃতজ্ঞ হয় লুত নিজের জাতির লোকদিগকে আমাদের পাকড়াও সম্পর্কে হুশিয়ার করিয়া দিয়াছিল কিন্তু তাহারা সমস্ত সতর্কবাণী ও হুঁশিয়ারিকে সংশয়পূর্ণ মনে করিয়া কথায় কথায় উহা উড়াইয়া দিল পরে তাহারা লুতকে তাহার শেষ পর্যন্ত আমরা তাহাদের চক্ষু নিষ্প্রভ করিয়াছিলাম যে এখন আমার আজাবের এবং আমার সাবধানবাণী ও হুশিয়ারির সাদ গ্রহণ করো ওলা অতি প্রত্যুষায়ী একটি অমোঘ ও অপ্রতিরোধ আজাব আসিয়া তাহাদিগোকে গ্রাস করিয়া লইল এখন আস্বাদন কর আমার আজাবের ও হুঁশিয়ারির সাদ আমরা তো এই কুরআ উপদেশ গ্রহণের জন্য সহজ মাধ্যম বানাইয়াছি এখন উপদেশ গ্রহণকারী কেহ আছে কি আর লোকদের নিকট সাবধান বাণী ও হুঁশিয়ার কিন্তু তাহারা আমাদের সমস্ত নিদর্শনকে কে মিথ্যা মনে করিয়া অমান্য করিল শেষকালে আমরা তাহাদিগকে পাকড়াও করিলাম मशाली पकड़ाओ करोक्षा भलो किंबा आसमानी ग्रंथा दी तुम्हारे क्षमा लिखित हो या छे। আমরা এক সুদৃঢ় সুগঠিত জনশক্তি নিজেদের সংরক্ষণ নিজেরাই সম্পূর্ণ করিয়া লইব অতি শীঘ্র এই জনশক্তি পরাজয় বরণ করিবে এবং এইসব লোককে পৃষ্ঠ প্রদর্শন করিয়া পালাইতে দেখা যাইবে বরং তাহাদের সহিত বুঝাপড়া করার জন্য আসল প্রতিশ্রুত সময় তো হইল কিয়ামত उन्हीं भय और अतीब तीक्त मुहूर्तरा भूल्जित विवेक बुद्धि विकारग्रस्त इल्टा भावे आगुने हेचरइया निक्षिप्त हई से दिन ताहदिग के बला हईबे एन आस्न करो जहान नाम स्पर्श हम प्रति जिनसे एकमप सहकार सृष्टि कर एकक चूड़ान सिद्धान हया थामेषर मध्य उ कार्यकर हा जाए তোমাদের ন্যায় বহু ইতিপূর্বে ধ্বংস করিয়াছি তাহা হইলে আছে কেহ উপদেশ গ্রহণকারী ওকুল যাহা কিছু তাহারা করিয়াছে তাহা সবই খাতা পত্রে লিপিবদ্ধ হইয়াছে ওকুল্লু সহির আর সব ছোট বড় কথাই উহাতে লিখিত হইয়া আছে আল্লাহর নাফরমানি হইতে আত্মসম্বরণকারী লোকেরা নিশ্চিত রূপে এই বাগান সমূহ ও ঝর্ণাসমূহের মধ্যে অবস্থান করিবে प्रकृत सम्मान और मर्यादार स्थान बड़ महाशक्तिधर सम्राटर निकट